বাংলা মানবতা সমাধান যে প্রান্তে বসে পিস টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ আল্লাহ সফে আনা আমাদেরকে এই পৃথিবীতে তার খালিফা করে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে যারা আল্লাহ সুফে আনা নিবেদিতা তাদের উত্তরাধিকার বলে তিনি ঘোষণা করেছেন তিনি জাবুর কিতাবেও তার বিকির বা উপদেশ দেওয়ার পর বিধিবদ্ধভাবে তা লিখে দিয়েছিলেন আন্নাল আর এই যে জমিন এই যে পৃথিবী ইয়ারি সুহা এর উত্তরাধিকারীবাদ কেবল আল্লাহ আল্লাহান ভালো বান্দারা। আল্লাহর গুলাম যারা ভালো তারা সৎ কর্মপরায়ণ আল্লাহর গুলামেরা আল্লাহ সুফান আমাদেরকে তার গুলাম হওয়ার জন্যে এবং আমাদের মধ্যে সৎকর্মের প্রতিযোগিতা তৈরি করে দেওয়ার জন্যেই আমাদের উপরে ইসলাম নামক কমপ্লিট পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটি অনুগ্রহ করে অনুমোদন করেছেন আর তার পরিপূর্ণতা দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদের মাধ্যমে রবুল আলমী নিজে সার্টিফিকেট দিয়েছেন যে রসুল সাল্লাহ তাল আলী হোসাল্লাম তার রেসালাতে তার দাওয়াতে এবং দিন হিসেবে ইসলামকে প্রতিষ্ঠা করণে ছাত্র এবং এক শতবাক সফল হয়েছেন তাই তো বিদায় হজের দিনে রব্বুল আলামিন বল আজকের এই দিনে আমি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম জীবন ব্যবস্থাকে তোমাদের জীবনের প্রত্যেকটি বিষয় মুহূর্ত এবং প্রেক্ষাপটকে তা দুনিয়া এবং পরকালের ইহোজাগতিক এবং পারজাগতিক সকল বিষয়ের এবং যেহেতু তোমাদের জীবন ব্যবস্থাকে কমপ্লিট করে দিয়েছি তাই জীবন ব্যবস্থা কমপ্লিট হওয়ার কারণেই ন্যামত তোমাদের উপরে পূর্ণাঙ্গ হয়েছে আর এই জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ হওয়ার কারণে নিয়ামত পরিপূর্ণ হয়েছে একটি কারণে তা তাহলে আমি সন্তুষ্ট হয়েছি তোমাদের জন্যে ইসলামকে পূর্ণাঙ্গ শুধুমাত্র মাত্র। एकम्र जीवन व्यवस्था हिसेब है जेब रमजान मास इशे मध्य भलो क्या तैरि रमजान कारण अंत मस्जिद भरे जाए सकाल और सन्धाय दिन रावित्रतार्ट आबा तैरी है सकल देश ग्राम शहर आरो बंद सक मुमिन अंतर आंदोलित है भलोकर चेतन और भलोक चेतना, चेतना चिरस्थायी जागरूक এর গতিকে হ্যাঁ অনেকেই অভ্যাসগত কারণে জাকাত দেই দিচ্ছি বন্ধু তাই আমাদের এই অভ্যাসটা ভালো না মন্দ রমজান মাসে জাকাত দেয়া যায় কি যায় না এবং জাকাত আসলে কি এই বিষয়গুলোকে খুব সহজভাবে আমরা আলোচনা করব জানব আমাদের এই আয়োজনের ধারাবাহিকতায় রমজানের এই পবিত্রে আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আর তাই আপনাদের সকলের ক্ষেত্রে আব্দা রাখতে চাই আসুন না রমজানক এর মর্যাদা গুরুত্ব আহকা মাসাইল যেমন শুনলাম ঠিক এমনি জাকাতের বিষয়গুলিও শুনবো যথাযথভাবে বুঝে আমল করার জন্যে আর বুঝা এবং আমল করার যেমন যেমন ফরজ টি কেমনি জাকাত জাকাত শব্দটিকে নামাজের সাথে মিলিয়ে বলেছেন আরবি জাকাত বাংলায় যদি অনুবাদ করতে হয় তাই সরল আবিদানিক অর্থ দ্বারায় জাকাত মানে বৃদ্ধি করা পবিত্র করা পরিচ্ছন্ন করা বৃদ্ধি করা জাকাত শরীয়তের পরিভাষায় আবিদানি করতে তো পবিত্র পরিচ্ছন্ন এবং বৃদ্ধি কিন্তু শরীয়তের পরিভাষায় শরীয়ত বলে সাকাত মানে হল সম্পদের অধিকারী একজন মানুষ যার সম্পদ তার পরিবার পরিজনের ভরণ পোষণের নিত্য নৈমিত্তিক খরচের বাহিরে উদ্বৃত্ত হিসেবে বারোটি মাস তার কাছে অতিরিক্ত হিসেবে থাকবে আর এর পরিমাণ হলো সাড়ে সাত তুলা বা বড়ি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তুলা বড়ি রৌপ্যের মতো অথবা তার মূল্যমান এর চল্লিশ ভাগের এক ভাগ এক শত টাকায় আড়াই টাকা আটটি আটটি নির্ধারিত খাতে ব্যয় করা এর নাম জাকাত এবং জাকাত মানে জাকাত দিতে গিয়ে জাকাতকে অনুগ্রহ মনে করা যাবে না অনুকম্পা মনে করা যাবে না একটু সেবা করছি তা মনে করা যাবে না বরং নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ টি কেমনি জাকাত ফরজ কেন করলেন কেন কোরআন এবং সুন্না একত্রিত করলে ফকিরগণ আমাদের সামনে জাকাত ফরজ হওয়ার জন্যে কেন রব্বুল আলমিন ফরজ করেছেন এর কারণগুলো এক দুই করে এভাবে বলা যায় এক নম্বর আল্লাহ সফু এই পৃথিবীতে মানুষকে দিয়েছেন তার খেলাফাত পৃথিবীর জন্য মানুষকে খালিফা তৈরি করেছেন আর এই পৃথিবীতে খালিফা হয়ে মানুষ নিজে নিজের বিবেক বুদ্ধি এবং চেতনা নিয়ে নিজের একশতবাক স্বাধীনতা ব্যবহার করে চলবে না তাকে যিনি সৃষ্টি করেছেন তার কর্তৃত্বের অধীনে চলবে আল্লা সুফান কর্তৃত্ব তো মেনে নেয়ার বাস্তবতায় একজন মানুষ তার নিজেকে যেমন ইমানদার বলি পরিচয় করাবে যেমন দৈনিক পাঁচ ওয়াক্ত শেষদায় লুটে পড়বে সাত অঙ্গ নিয়ে রব্বুল আলমিনের দরবারে যেমন বছর একটি মাস আল্লাহর আদেশ হিসাবে হাওয়া পান করা জৈবিক চাহিদা বন্ধ করে দেবে দিনের বেলায় ঠিক তার সম্পদের নির্ধারিত একটা অংশ উদ্বৃত্ত হলে রব্বুল আলমিনের নির্দেশে অসহায় মানুষদের কাছে দান করে দেবে কারণ জাকাত যদি কেউ না দেয় জীবনের চেয়েও বেশি ভালোবাসে সম্পদকে মানুষ নিজের জীবনটা দিয়ে দিতে চায় সম্পদ দিতে চায় না কিন্তু রব্বুল আলমী আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে পরীক্ষা করার জন্য লিয়া বুলুয়ালা কে ভালো কাজ করে পরীক্ষা দিতে চান রব্বুল আলমীর পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্যে যথাযথ একটি বাস্তবতার নাম হলো জাকাত দেয়া কারণ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে একজন মানুষ সম্পদ উপার্জন করলো হা তা যখন নির্ধারিত ফর্মে উদ্বৃত্ত হিসাবে বারোর চন্দ্র মাস তার কাছে থাকলো রব্বুল আলমিন অর্ডার করলেন এর চল্লিশ ভাগের এক ভাগ একশো টাকায় আড়াই টাকা আটটা নির্ধারিত খাতে আটটি নির্ধারিত খাতে ব্যয় করে দাও বন্ধুগণ জাকাত এই সমাজের উঁচু আর নিচু ভেদাভেদকে সমান করে দেয় কেউ ধনী আর কেউ ফকির কেউবা উঁচু দালানে কেউবা বা গাছতলায় থাকবে না এমন অবিচার সমাজ থেকে দূর করে দেয় সমাজের সবার অধিকারকে নিশ্চিত করে যে উপার্জন করেছে অনেক উদ্বৃত্ত রয়েছে সে তার উদ্বৃত্ত সম্পদকে থেকে অভাবীকে দিয়ে দেবে কারণ সম্পদ জীবনের জন্য যে সম্পদ জীবনের কল্যাণে আসে না সম্পদ নয় অর্থনীতির ভাষায় তা সম্পদ নয় বন্ধুক ফরজ করলেন জাকাত শব্দ দিয়ে হ্যাঁ করল কেরিমীর তিন জায়গায় রব্বুল আলমিন সাদাকা শব্দ দিয়েও জাকাত বুঝিয়েছেন কারণ সাদাকা দুই প্রকারের হয় একটি বাধ্যতামূলক সাদাকা আর একটি হলো সাদাকা তবে রব্বুল আলমিন জাকাতটা বাধ্যতামূলক ফরজ সাদাকা কে সাদাকা শব্দ দিয়েও রব্বুল আলমিন জাকাত বুঝিয়েছে জাকাত অগ্রিম আদায় করা যায় কিন্তু দেরিতে জাকাত হয়েছে আদায় করলাম না অবশ্যই তাড়াতাড়ি আদায় করে ফেলা উচিত কারণ যদি আদায়টা না করে মারা যায় অপরাধীর কাঠ ঘড়ায় হবে আমরা প্রশ্ন করতে পারি যে জাকাত এর সমার্থক আর কোনো শব্দ করে আমাদের কেড়িমে রয়েছে হা যেমন সাদাকা জাকাতের সমার্থক শব্দটিকে সমুল আলমিন করআ একাধিকবার সালাতের সাথে সালাত যেমন ফরজ দামাত যেমন ফরজ জাকাতটাও ফরজ হা এবার আমরা প্রশ্ন করতে পারি যে আমি অগ্রিম যদি দিতে চাই দিতে পারি দেরিতে দেব না ইনশা আল্লাহ তবে রমজান মাসে দিতে চাই হ্যাঁ এটা আমরা আগেই বলেছি আর এই জন্যই আলোচনা করতে চাই রমজান অল মুবারকে জাকাতটা আদায় করলে হৃদয়ের পবিত্রতাটা অনেক বেশি থাকে পরিচ্ছন্নতাটা অনেক বেশি থাকে এবং চলে আসা অভ্যাসের বাস্তবতায় অসহায় মানুষরাও একটু উপকৃত হয় তাই রমজান অল মুবারকে জাকাত আদায় করা যায় ভালো আমাদের মাঝে যদি জাকাতটা ঠিক কায়েম থাকতো তাহলে অভাব দারিদ্র অসহায়ত্রিষ্ট মানুষের খুঁজে পাওয়া যেত না সত্যি দারিদ্রকে সব জায়গা থেকে হটায়া যদি দিতে হয় তাহলে কায়েম করতে হবে জাকাত আর এর বৈশিষ্ট্যের প্রথম হল জাকাত হলো ইসলামের পাঁচটি বৃত্তির একটি দুই নাম্বার। জাকাত হলো এই ইবাদাত এই রাদেশ আলমীদের আদেশ আল্লাহ অর্ডার করেছেন জাকাতটা এই বাধা নামাজের মতো এই বাঁধা হজের মতো এই বাদর তিন নম্বর জাকাত ইসলামী অর্থব্যবস্থার একটি কমপ্লিট ইনস্টিটিউশন কারণ এই পৃথিবীতে অর্থ কিছুই হয় না যদিও কেউ কেউ অর্থকে অনর্থ বলতে চেয়েছেন অভাব আর দারিদ্রতায় কিন্তু ইসলাম বরাবরই একজন ইমানদারকে একজন মুসলিমকে হক হালাল ন্যায় উপার্জন করাটাকে ইবাদতের অন্তর্ভুক্ত করেছে আর হাঁ উপার্জিত সম্পদ উদ্বৃত্ত থেকে বছরান্তে চন্দ্র বৎসর অতিক্রান্ত হওয়ার পরে দান করাটা ইবাদত আর একটা মৌলিক ইনস্টিটিউশন ইসলামিক অর্থ ব্যবস্থা পৃথিবীর আর কোনো ধর্ম মতে এমন কমপ্লিট পূর্ণাঙ্গ আর্থিক ইনস্টিটিউশন খুঁজে পাওয়া যাবে না যাকাতের এই প্রসঙ্গগুলোকে নিয়ে আমরা আলো আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর এখনি ফিরে আসছি ইনশাআল্লাহ The students of Islamic International School welcome all of you great, ones hair so straight. Don't ever sound your head if you need to cry the west in the town. M U I'm so blessed to be with him. M U I'm so blessed to be with him. Watch little wonders at their best. शिशुरा प्रति बुधवार सन्ध्याय साढ़े चार भारत पीस टी মহান পক্ষ থেকে মহানবীর নাজি তো সর্বশ্রেষ্ঠ বাণী कत कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुष जीवन हल आलोकित देख अल कुरान आलो परवर्ती अनुष्ठान पिस সালামু আলাইকুম আহমতুল্লাহির পর আমরা আবার আলোচনা করছিলাম কেন রব্বুল করলেন এর দ্বিতীয় কারণ হল নিজের ইমানকে যথাযথ প্রতিষ্ঠিত এবং পরিচিত করার জন্যে এবং ইমান এর জন্যে আমি নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারি এর নিশ্চয়তা নির্দিষ্ট করার জন্যে কারণ রব্বুল আলমিনে পাতায় পাতায় ইমানের দাবি হিসেবে ইনফাক করতে খরচ করতে আদেশ করেছেন যেমন যদি সুরাতার প্রথম দিকে আমরা দেখি রব আলী কোরআনকে সবার জন্য হেদায়াত বলেননি বলেছেন কোরআন কেবলমাত্র ওই সকল মানুষদের জন্য হুদাত বা হেদায়াত যারা মুতাকিন যারা আল্লাহকে ভয় করে চলে যারা সর্বাবস্থায় ক্ষুদার ভয়কে রব্বুল আলমিনের ভয়কে আল্লাহর ভয়কে সর্বাগ্রে রাখে তাকুয়া তো তা পরেজগারি তারкара রবুল আলামিন পলিখোতে দিগে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা অদৃশ্যর প্রতি ঈমান আনে ও ইয়াকীমুনাস সালাহ সালাত কায়েম করে ও মিম্মা রযাকনাহুম ইউনফিকুন আর তারা রবুল আলামিন জাতাদেরকে দিয়েছেন রিজিক এ থেকে ব্যয় করে সুতরাং ব্যয়ই করা ইমানের পরিচয় আরই ব্যয় যেমন যাকাত যেমন সাদাকা যেমন সবকিছুই এর সাথে তাকে যারা ভয় করে যারা কোরআন যাদের জন্য হেদায়ত নিজের কষ্টার্জিত সম্পদ থেকে ব্যয় করে বন্ধুগণ তাই জাকাতটা ইমানের পরিচয় জাকাত না দেয়া অস্বীকার করা ইমানের বিপরীত যারা সফলকাম কাম ইমানদার তারা জাকাতের সাথে নিজেও জড়িয়ে কাজ করে সুতরাং বন্ধুগণ বরং জাকাতে কাজ করা উচিত ইমানের পরিচয় জাকাত এই সমাজের উঁচু আর নিচু ভেদাভেদকে সমান করে দেয় কেউ ধনী আর কেউ ফকির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 জাকাত শব্দ দিয়ে হ্যাঁ জাকাত বুঝিয়েছেন প্রকারের হয় একটি রব্বুল আলমিন জাকাতটা বাধ্যতামূলক ফরজ সাদাকা কে সাদাকা শব্দ দিয়েও রব্বুল আলমিন জাকাত বুঝিয়েছেন জাকাত অগ্রিম আদায় করা যায় কিন্তু দেরিতে জাকাত হয়েছে আদায় করলাম না অবশ্যই তাড়াতাড়ি আদায় করে ফেলা উচিত কারণ যদি আদায়টা না করে মারা যায় অপরাধীর কাঠগড়ায় তারাতে হবে আমরা প্রশ্ন করতে পারি যে জাকাত এর সমার্থক আর কোনো শব্দ কোরআন কেরিমে রয়েছে হা যেমন সাদাকা জাকাতের সমার্থক শব্দটি কেমনি কোরআন কেমন রব্বুল আলমিন ইনফাক শব্দটিকেও জাকাতের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করেছেন সাদাকা ইনফাক এবং জাকাত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 হৃদয়ের পবিত্রতাটা অনেক বেশি থাকে পরিচ্ছন্নতাটা অনেক বেশি থাকে এবং চলে আসা অববাসের বাস্তবতায় অসহায় মানুষরাও একটু উপকৃত হয় তাই রমজান অল মুবারকে জাকাত আদায় করা যায় ভালো আমাদের মাঝে যদি জাকাতটা ঠিকমতো কায়েম থাকত তাহলে অভাব দারিদ্র অসহায়ত্ব ক্লে ক্লিষ্ট মানুষের পাওয়া যেত না সত্যি দারিদ্রকে সব জায়গা থেকে হটায় যদি আর এর বৈশিষ্ট্যের প্রথম হলাতটা হলো রব্বুল আলমীদের আদেশ আল্লাহ অর্ডার করেছে জাকাতটা আই বাহাদ নামাজের মতো এই বাদান হজের মতো এই তিন নম্বর জাকাত ইসলামী অর্থব্যবস্থার একটি কমপ্লিট ইনস্টিটিউশন কারণ এই পৃথিবীতে অর্থ ছাড়া কিছুই হয় না যদিও কেউ কেউ অর্থকে অনর্থ বলতে চেয়েছেন অভাব আর দারিদ্রতায় পড়ে কিন্তু ইসলাম বরাবরই একজন ইমানদারকে একজন মুসলিমকে হক হালাল ন্যায় উপার্জন করাটাকে ইবাদতের অন্তর্ভুক্ত করেছে আর হাঁ উপার্জিত সম্পদ উদ্বৃত্ত থেকে বছরান্তে চন্দ্র বৎসর অতিক্রান্ত হওয়ার পরে দান করাটাই বাদ আর এটা মৌলিক ইনস্টিটিউশন স্থানীয় অর্থ ব্যবস্থা পৃথিবীর আর কোনো ধর্ম মতে এমন কমপ্লিট পূর্ণাঙ্গ আর্থিক ইনস্টিটিউশন খুঁজে পাওয়া যাবে না শুধু তাই না বন্ধু এটি রাষ্ট্র এবং সরকার পরিচালনা করতে দেশ এবং জাতি পরিচালিত হতে তার রেভিনিউ তথা রাজস্ব ইনকামের ব্যবস্থা থাকতে হয় যদিও আজকের পৃথিবীতে বিভিন্ন ধরনের কর বিভিন্ন ধরনের চাঁদা রাষ্ট্রের পক্ষ থেকে বাধ্যতামূলক প্রতিষ্ঠিত চাদা দিতে দিতে মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে যদিও যে রাষ্ট্র যে সরকার মানুষের কাছ থেকে চাদা নেবে ওই মানুষটা যখন কর্মহীন হয়ে পড়বে তখন ওই রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব যে আগে চাদা দিয়েছে তাকে চাদা দেয়া এটা হলো ট্যাক্স তথা রাষ্ট্র এবং গভর্নমেন্ট কর্তৃক প্রতিষ্ঠিত বাধ্যতামূলক চাদা আদায়ের পর ভদ্রতার তো সভ্যতার দাবি যদিও পৃথিবীর ইতিহাসের বর্তমান পৃথিবীর অনেক আধুনিক সভ্য রাষ্ট্রে এমন ব্যবস্থা রয়েছে নাগরিক যত উপার্জন করলো ইনকাম ট্যাক্স দিল যখন সে উপার্জন অক্ষম নয় অথবা তার দারিদ্রতা রয়েছে সে ঠিক রেসপেকটিভ অথরিটিকে ইনফর্ম করলে রাষ্ট্র চাদা দেয় কিন্তু পৃথিবীর অনেক দেশেই অনেক জায়গায় তো ট্যাক্স আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা রাজস্ব আয়ের জন্য এমন সব ট্যাক্স কিন্তু যারা এমন ট্যাক্স দেয় তাদের অধিকার ঠিক আদায় হয় না কিন্তু ইসলাম ব্যবস্থা দিয়েছে দ্বারা প্রতিষ্ঠিত যে রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাপনা জাকাতকে প্রতিষ্ঠিত করে তাদের রাজস্ব পরিচালনার ঘাটতি হয়ে ওঠে না এই পৃথিবীতে অনেক মতবাদ হয়েছে কেউ বা মানুষের সম্পদের মালিকানা অস্বীকার করেছে সকল সম্পদের মালিকানা দিয়েছে রাষ্ট্রকে তারা টিকে থাকতে পারেনি মানুষ প্রথম হয়তো বাহবা দিয়ে গ্রহণ করেছে দরিদ্র অসহায় মানুষরা স্লোগান দিয়ে নিজের কল্যাণ হবে বলে ওই অভিমতকে মতবাদকে গ্রহণ করেছে কিন্তু যখন দেখতে পেয়েছে না তাদের অধিকার নাই তখন ধ্বংস হয়ে গিয়েছে আবার কোনো কোনো মতবাদ কাউকে অডেল সম্পদের অধিকারী হতে সুযোগ করে দিয়েছে উচ্চদালান আর তোলার এই ব্যালেন্সহীন সভ্যতা দিয়ে পৃথিবীর পুঁজে সভ্যতাহীনতার প্রতিষ্ঠা করার অপচেষ্টা করেছে কিন্তু ইসলাম সব বাদ দিয়ে একটি সমন্নিত সুন্দর সকলের অধিকার প্রতিষ্ঠিততাকে এমন একটি ব্যবস্থা নিশ্চিত ঘোষণা করেছে তাই যেমন পুঁজিবাদ অথবা সমাজতন্ত্র এর বিপরীতে ব্যালেন্স সবার জন্যে কল্যাণমূলক একটি সুন্দর অর্থ ব্যবস্থা এর বাস্তব ফাউন্ডেশনের নাম হলো জাকার শুধু তাই না সর্বশেষ জাকাত মানে সম্পদ বাড়ে আর এটা প্রমাণিত ধনী যখন তার সম্পদ দরিদ্রের হাতে দেয় আজকের বাজার অর্থনীতির আধুনিক অর্থনীতির ভাষায় তখন দরিদ্র হাতে টাকা পেয়ে বাজারে তার প্রয়োজনীয় দ্রব্য কিনতে চায় আর এই প্রয়োজনীয় দ্রব্যটা দরিদ্রের প্রয়োজনীয় দ্রব্যটা সাপ্লাই দেয় ধোনি তার ফ্যাক্টরি তার ব্যবসা সুতরাং धारावाहिक वास्तवत धनिर सम्पद दरिद्रे हस्तगत हुए बजारे चाहदा क्रय क्षमता उत्पादन आक्रीते थके चक्रकार सम्पर गति चलते थके बढ़ते ही थालम सूंदर विधान जकत आदाय करते शिखी प्रतिष्ठा करते शिखी जकत निज़े का शिक्बुल आलमी আমাদের শকলকে তোফিক দিয়ে ধন্য ও নামী আসসালামাইকুম ওরক বিম হউনার রইমর হ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 जकत दान अर्थ पलर बच्लिस उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा पाठल कर